اللهم بارك على মোহাম্মদ আলি মোহাম্মদ কমা বার তাহিম আলি ইবদ হুসল আল রসুল হিল করিম আম فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإمس إلا ليعبدون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين أو كما قال عليه الصلاة والسلامة লাফাকের মেহরবাণী যা লাফাক আমাদেরকে প্রচন্ড শীতেও জান্নাতের বাগানে আসাদ থেকে ফিরিয়ে রাখতে পারে নাই আমার বাসা আমার কথা আপনারা বুঝেন কিছু বুঝলি একটু জি হু না অনেক লোকজন হয়তো আজকে মাফিলে আসে নাই যে রাস্তায় খোয়াশা শীত বেশি থাকতে পারে এমন মানুষ না আপনাদের মনে সেই কথাটা জাগনা দেয় নেই যে শীত এসে ঠান্ডা মাটির মধ্যে বসে গেছে আল্লাহ যদি এই বসাটাকে কবুল করে এর উচিলাই হাসরের ময়দানে জানলাম সুবানাল জুড়ে কয়েন না যে মাঝে বাহির থেকে শুনে আমি আসলে আপনাদেরকে যদি এখন বলি সবাই আসছে যে হবে হজরত মৌলানা ইদ্রিস সন্দীপি রহমতুল্লাহি আলহী হজরত মদনী রহমতুল্লাহি আলহ খলিফা ছিলেন ওনার দেশের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ আমাদের বাংলাদেশের একটা দ্বীপ আছে সন্দীপ আপনারা হয়তো অনেকের নাম শুনেছেন ওই সন্দীপে সাগর পাড়ি দিতে প্রায় এক ঘন্টার মতো লাগে স্পিড আর কিস্কিমারে গেলে লাগে তিন চার ঘন্টা আমি পাঁচ সাত বছর আগে একবার গেছিলাম আর এরপর থেকে পেছনে লাগে যে যেহেতু একবার একটু সুযোগ দেন গত এক বছর আগে দিক দিয়েছি কালকে সারা দিনে পার হয়ে গেছি আমি আজকে ফজর পইরা সাগর গাড়ি থেকে তিন অর্থের নামাজ পড়ছি জুহর আসরিব সন্দীপ থেকে আপনাদের এখানে আসলাম এই যে ঈসা মিসবাবাইয়ের ঘরে খানা খাইয়ে এখানে উপস্থিত হইল আমি এখন কথা বলার সাহস শক্তি আমার নাই আমি জন্য ওয়াজ করার জন্য আসি নাই আমি আসছি মিসবাবাইয়ের বাড়িতে বেড়াইতে আপনারা ঘুমাই গেছেন ঘুমান নাই তো কারণ উনি আমি এখন আপনাদেরকে যদি ওনার সাথে আমার কি বন্ধুত্ব ওই পারিবারিক কি সম্পর্ক এটা যদি আমি আপনাদেরকে বলি এখন তাইলে এটা মামার শেষ হবে না আমি বলতে অল সাথে আমার একটা গভীর সম্পর্ক আর আমি ফ্রান্সে ওনার বাসায় থাকি ওনার এখানে উঠি ওনার বাই হুমায়ুন সাহেব এবং মুড়ি ওনার ফ্যামিলি আমার খুবই আপনজন এবং খুব খেদমত করেন এটা আমি আপনাদেরকে বাসাই ব্যক্ত করতে পারব আমি সেই সন্দীপ থেকে এখানে আসছি শুধু ওনার এখানে একটু বেড়াইতে ওনার আম্মাকে একটু দেখব উনি দেশে আসছেন একটু দেখব এই জন্যে আসলে ওয়াচ করার জন্য আসেনি ওয়াচ তো যারা কইরে গেছেন করবেন আর মলানা এই সাহেব আসতেছে রাস্তায় আমি দুই চারটা কথা যেহেতু আসছি স্টেজে বসছি এই জন্য দুই চারটা কথা বলবো যদি কথাগুলির উপরে আমল করেন উনি ফ্রান্সের থেকে আইসা এখানে মাহফিল করাবেন কেন উনি এখানে আসবেন আপনার আত্মীয় স্বজন আছেন আপনাদেরকে দাওয়াত দিয়ে এক বেলা খাওয়াই দিবেন শেষ বাস বা উনি আসলে রাস্তাঘাটে কিছু সালাম কালাম হইল ওনার বাবার নামে কিছু খরচ করলেন এই তো শেষ মাহফিলটা কেন করে কি মানি যারা বয়ান করেছেন ওয়াস করেছেন এর ভিতরে যদি আপনারা যদি মাহফিলের ওয়াস শোনে নামাজি হন ভালো হন আপনারা যদি কোরআন হাদিস অনুযায়ী আমল করেন মিসবাবা এর বাপদাদা সদ্য গোষ্ঠী তার পাবে উদ্দেশ্য এটা জমা করছে সমাজটাকে হেদায়ত করার জন্য ফাইদার জন্য কথা তো আপনার একমত যে তাহলে এখন একটা কথা আপনাদের কি বলবো যে কথাটা হইল। আপনি যদি এখান থেকে মনে করেন বিশ্বনাথ যাবেন আপনাকে একজন লোক আইসা দল সেই লোকটাকে আপনি জীবনও চিনেন না লোকটার বাড়ি মনে করেন যে ববের বাজার পরিচয় নেই লোকটার আপনাকে একবারে একটু পানি টানি দিলো তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেল একটু চিকিৎসা করলো ডাক্তারের একশো টাকা খরচ আসছে সেটাও সেই লোকটা দিয়ে দিল কি করলো কি করলো উপকার করলো এখন এই লোকটার আপনি মোবাইল নাম্বার রাখবেন লোকটাকে বলবেন যে বাই আপনি আমার বায়ের থেকে বেশি উপকার করছেন কি না কারণ ভাই জীবন আপনার কথা মনে রাখব এখন এই লোকটার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন এরপরে লোকটার রাস্তাঘাটে কোনোখানে দেখা হইলে কোনোদিন যদি জগন্নাথপুর অথবা বিশ্বনাথ কোথাও দেখা হয় আর থেকে আরে বাবার ভাই কেমন আছেন চলেন আমার বাড়িতে চলেন একটু চা খান হঠাৎ যদি কোনোদিন দেখা হয় আর লোকটাকে যদি সম্মান না করেন ইজ্জত না করেন ভালো করে যদি সালাম না দেন কথা যদি তার সঙ্গে ভালো করে না বলেন এই লোকটা কি বলবে এটা আমার ওয়াজ শেষ এই কথাটাই কি বলবে বলে নিমুখ খারাম কি বলবে আসতে গয়েন কি বলবে কেন নিমুখ খারাম বললেন আপনি উপকার করছে তারের সম্মান দেখার নেই এটাই তো আমি কয়ডা কয়টা একের জন্য কম দেখি একশো দেড়শো কয়ডা করছে কম জি নিয়ামক তোমাদেরকে যা দিছি তাম পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয় সমস্ত গাছ দিয়া যদি কলম বানানো হয় আর পৃথিবীর সব মানুষ যদি লেখক হয় লেখক লেখতে লেখতে মানুষ শেষ হবে কলম শেষ হবে কালি শেষ হবে আল্লাহর প্রশংসা আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না কয়টা দিছে। ভিতরে জিব্বা কয়টা মরিচ খাইলে ঘুমাইছে তেঁতুল খাইলে হ্যাঁ কমলা খাইলে মিষ্টি জিব্বাটা ফাল্টা খেয়েছেন তো একটা দিয়া বাড়ির গাছের আম রকম মজা ফজলি আম খাইবেন আর রকম মজা ল্যাংরা খাইবেন আর রকম মজা কয়টা জিব্বা জি ও মুসলমান আমার এক দাদা কাঁঠাল খাইতে বস দুই গাটা কাতালের দুই কোষা দুইটা প্লেটের মধ্যে রাখা একটা কাঁদাল খাই ফসড়া কাটল রে বলা গেল সব ফসড়া কাডল অর্থাৎ আমাদের গ্রামের বাড়ি হইলো ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার পূর্বাঞ্চল হইলো আখাওড়া অঞ্চল থেকে একটা কাঁটাল আসে ফুব্বা আর ওই মেঘনা নদীর ওই পারে নরসিংপুরা অঞ্চল থেকে একটা কাঁটাল আসে দিল পৈসমা কাটাল মুখে দিয়ে খাইটা কাটাল রে ফু বা দেখো আমার বাংলাদেশ এখন বুদ্ধিজীবীর অভাব নাই বুদ্ধি বেঁচতে বেঁচতে মাথার চুল একটাও নাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলাম যারা কোরআন জানে তারা বুদ্ধিজীবী থেকে তোমাদের জন্য কিভাবে বিষয় দিয়েছি কিভাবে বিষয় বাড়িতে বিল্ডিং করছে মাটি কাটেন আল্লাহ বলেন মাটি ডেয়ার আমি বুবা বানাই তোমাদের জন্য দিয়ে দিছি তোমরা যা পারো যা খুশি করতে থাকলে কথা আসলে আমি তোমাদের জন্য জমিন থেকে নড়াচড়া বন্ধ করার জন্য ফেরাক মারি দিন কয়েকদিন আগে একটু লো ছিল আপনাদের কাছে কেমন লাগছে কেমন লাগছে আপনাদের সিলেটে ছিল আমার মাহফিল তিন চারটে মাহফিল কই রা হজরের নামাজ গাড়ি চলতেছে তো মাদ্রাসার সামনে যায় দেখি ছাত্র সব রাস্তায় হুজোর কোনো সাথে সাথে বাসায় টেলিফোন করলাম বাসায় আমার ওয়াইবে তো আমরাও রাস্তায় মেয়ের বাসায় টেলিফোন করছি মেয়ের কে আব্বা আপনার নাতি নাত করলো আমরাও রাস্তায় আল্লাহ দেখাইছে সতর্ক দেখাই মোকাবেলা ওই যে আল্লাহেরা কি কইস এরা কইছে যে বাংলাদেশের নিচে বাংলাদেশের জমিনের নিচে দুইটা প্লেট আছে একটা প্লেট একটা সময় ঘষা লাগছে লসছে আমি আল্লাহ পাট পাহাড় দিয়ে এখানে ফেরেক মারিয়া দিছি পাহাড় দিয়ে কি করছে সবকিছু আছে ঠান্ডা পানি গরম পানি যখন কিটা দরকার এক এক ওই দিন থাকবেন এবার আমি জিজ্ঞেস করতে চাই আদম আলা আল্লাহ প্রথম বানায় কোনখানে বেহেস্ত আদম আলাহিম তারা কয় ভাই আদমেরা ফাঁস ভাই বোন কয়জন ভাই বোন মা বা আত্মীয় স্বজন নাই শুধু আদম জান্নাতের মধ্যে একা জাম্নাতের মধ্যে কোন জিনিসটার অভাব বিদ্যুতের লোড সেটিং জান আল্লাহ ডাক দিয়েছে আদম কেমন লাগে বল আল্লাহ খুব বালা বালা তো সীমি নাই কোন কিছুর অভাব আদম আইটা এই কথা কয়াদালামছে ঘুমাইয়া ঘুমের মধ্যে তেরা হাড্ডি কাইটা আল্লাহ হাওয়াল সাল্লাম রে বানাইয়া বেডের কিনা রাখারা করে কোন জায়গায় জান্নাত এবার হাওয়া আলাই সাল্লাম সুন্দরটা কেমন বুঝতে পারবেন কেমন সুন্দর বলতে পারেন আমার রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন জান্নাতের যে হুর তারা কত সুন্দর হুজুর বলছেন যে এই যে কাল্যাঙ্গুল কন্যাঙ্গুলরা একটা দান জমিনের তাদের ছিল नेहिला जान्नाती है जाननाते जो जाए रसुल्नते हुरे चाहते सत्युर गुण बीस सुंदरी बनाया जाननाते আমি এনে কইতেছি না আল্লাহ তো কি বুঝছে ইড তোমার দরকার হাতটাশালী বেড়াইছে ধরার জন্য আল্লাহ ডাক দেখ সাবধান ধরা যাবে না আল্লাহ এসে দিন আসলে কইতেছিনা এখন দেখায় যদি তুমি না আমার নামের সাথে যে একটা নাম দেখা দেখছো মোহাম্মদ রাসোলা সেই নামের উপর সালাম পাঠ করা আমাদের নবীর উপর সালাম পাঠ করিয়া হাজরত আদম সালাম হাওয়া সালামের মহর আদায় করছে সেই নবির মত আমরা নবীর নবী সেই নবির উপর দুরুত সালাম পাঠ করে হওয়ালাই সালামের মহারাদাই করেছেন জোর জোড়া তৈরি করছি কেনা কৈছে একটা স্ত্রী যদি আমার রসুল বলেছেন তুমি সারাদিন মাঠে ময়দানে কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে যখন ডুববা ঢুকার সাথে সাথে সে তোমার সামনে দাঁড়ায় একটা মুস্কি হাসি দিলে সমস্ত ক্লান্তি শেষ ঠিক না ঠিক আর এখন হলো বিয়ে বিয়ে ডাবল বিয়ে আমাদের কাছে আছে তো আইসা খালি পোসা থেকে চুপতাম কিছু কয়নাজুরি একটু আলাদা ভাবে কথা কইতাম আলাদা করি আল্লাহ আল্লাধ সম্পদ দিছে কিন্তু একটা জায়গায় ঘরের বিপদে আসে কি বলতে ঘরে সন্তেকলে গিয়া কারণটা কি আমিও সকাল নয়টার সময় এই অফিসে যাই হেও সকাল নয়টার সময় যা খুচুর বাইরে যাগে হেয়া এক ঘন্টা আগে ওই আমি হচুর ফার্স্টটার সময় অফিস থেকে আয়া ছয়টায় বাসার দিকে আইসে আইছে রাত্রে নয়টায় শান্তি আছে তো মানে স্বাস্থ্যটা ভালো থাকে কেমন লাগে আর ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় জায়গায় দেখলাম বাবার এই ঘুমের ট্যাবলেট এসেছে দাম ঘুম যায় না খালি ট্যাবলেট খাই ঘুমায় ঠান্ডার মধ্যে ঠান্ডার জামালার ফাঁক দিয়ে দেখছে দরজার মধ্যে যা ডাক দিছে আসছে তখন সে বুঝিয়া লাগছে বুঝিয়া কে টেবলেট একটা খাইছি কোন ট্যাবলেট একটা মন্ত্র ফুটে মন্ত্রটা ভরলেছি কি মন্ত্র ফুটস মন্ত্রটা ভরলে তুমি আমাদের লগে হে রেউ যু করাইছে ও যু করে এ ভিতরে দিছি ইয়া তোমাদের জন্য লেবাস বানাইছি লেবাস না কেন ঢাকা শহরের দিনের বেলা যানজটের সরে চলাফেরা করা যায় না রাত্রে বারোটা একটা দুইটা সময় যখন ঢাকা শহর দিয়ে সব ফাঁকা গেছে না। আল্লাহ যদি পুরা সবাই যদি দিন দিত মালিক আর শ্রমিক যে মারামারিটা লইলে। বলে আমি শ্রমিক বারোটা থেকে কাজ শ্রমিক আমি বারোটা থেকে ঘুমাবো ঠিক না এই জন্য আল্লাহ ফাকে রাত্র দিয়ে দিছে যাও রাত্রের বেলা যায় আরামের গুম ঘুমাও দিনের বেলা তোমাদের জন্য জড়িয়ায় মাহের জন্য করেছি নির্ধারণ করেছি রাতমা বৃষ্টি সাথে মোকাবেলা করতে মুসলমানের সাথে মোকাবেলা করতে দিকে একবার বর বরফের সাথে কুত্তা পর্যন্ত বাইরিতে বাড়ানো রাস্তায় সব বরফ দিয়ে ডাকা আসমান্তি থেকে বৃষ্টি বর্ষণ করি তবে কেমন বৃষ্টি ভালো করে শোনো আমি আল্লাপা গরমের তাপে বাষ্পের মাধ্যমে মহাসাগর থেকে পানি উঠাই পানি কুট থেকে উঠাইছি महासागर थे उठाइवार अनेक समय बेजाल पा जाए बिस्टिर पानी मध्य जी बेजाल एक बुजुर्ग बड़ बड़ो दूटा ड्राम আমার কাছে খারাপ লাগলো কারবার এখানে আমি যে গেলাম হুজুর বৃষ্টির পানি দিয়ে পানি ভরা তাবিজ দেন কারণটা কি বলে বৃষ্টির পানির চেয়ে বিশুদ্ধ পানি পৃথিবীতে আর নাই বিশুদ্ধ করছে একটা বোতল পানি কিনবেন পঁচিশ টাকা দিয়া বৃষ্টির আপনি যে মিনারেল ওয়াটার কিনা এই বিশ্বনাথ বাজারে ছিলেন তো দেখি কয় বোতল লাগে আর বৃষ্টি মাত্র এক মিনিট এক মিনিট খালি বিশ্বনাথ বিরক্ত হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন বলেন বৃষ্টির পানির মাধ্যমে আইলের মধ্যে বাঁশের জার সেই ক্ষেতের মধ্যে লাগাইছে কুশাই কুশাই আপনাদের দেশে কি কর কুশ বুঝেন তো কুশাই কিন্তু টুট কাটব না মজা লাগব কুসের মজা আহ একই জায়গায় ডাবের মধ্যে দিছে পানি পানি দিল দূরের কথা বলো কথা ঠিক আছে পানি দিছে পানির মধ্যে চিনি মিশাইল কাদা গ্লুকোজ মিশাইলো কে লিবুর রস মিশাইলো কে সেই শরবতের মধ্যে চিনি বিশেষে চিনিরও বিশুদ্ধ লিবু জিরে বিশেষেও বিশুদ্ধ গুনগুজ বিশেষ এইটাও বিশুদ্ধ আল্লাহরে বাদব জেরানা করে হ্যাঁ কুন্দর জাননি নিমুখ খারামের গরের নিমুখ খারাম দেখা কারণ وإلى السماء كيف رفيهت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطيهت فزكّل فزكّل جندق الله جندق الله أسوانزوين الله أخنا كدب بديس الله رب العالمين দিবাল আরদ واختیلاف الليل والنهار لايات للذین بالعقل الله رب العالمین বলেন বুদ্ধিजीवी কারে কয় বুদ্ধিजीवी ওই ব্যক্তি যেই ব্যক্তি আসমান জমিন নিয়ে চিন্তা করে যেই ব্যক্তি রাত দিন এর পরিবর্তন নিয়ে চিন্তা ভাবনা করে সেই ব্যক্তি হলো বুদ্ধিजीवी ঠিক আর যারা চিন্তা অন্তর দিচ্ছি কলব দিছি বুদ্ধি জ্ঞান তার দিছি আমি কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা ভাবনা করছে না চিন্তা করছে কন্ধা মায় লোক আর পুরুষ লোক একত্র চলতে চলতে দেখতে দেখতে স্বাভাবিক হয়ে যাবে আর নারী নির্যাতনার হুকুম দিচ্ছি কোন দলের জানি আপনারা আল্লহ বুদ্ধিজীবী বাংলাদেশের লাইকা দের দেখতে দেখতে স্বাভাবিক আর বিশ্বনাথ বাজার আসেনি স্মরণের দোকান স্বর্ণের দোকান দরজার মধ্যে লাগাইছে তালা এরপরে সাঁতার টানছে এরপরে সাঁতার মধ্যে দিয়েছে তালা এরপরে কেশি গেট কেশি গেট তালা দিয়ে এরপরে দারো আছে বাইরে কোন দোকান আপনারও ঘুমাইছেন এই কথাটা আমি দেখতে দেখতে স্বাভাবিক হবে না আমি জিজ্ঞেস করতে চাই যে লাইফ জ্বলছে একটারে জ্বলছে তোরা দুইটারে যখন বালমের ভিতরে যাই একত্রিত হয়েছে তখন লাইট জ্বলছে বালমের ভিতরে এখনো কারণে যদি একটু প্লাস্টিকের ফর্দাদা সত্যা যায় কি ভিতরে যখন কভার থাকবে পর্দা থাকবে তখন তোমরা আরামে থাকবা আর পর্দাটা শৈল্যাক গেলেই ব্রাস্ত হইবিসি ব্রাস্ত হ্যাঁ गोटांगे श्रमि लोकताबा चेहरा बद्रमशी महिलाएप कर विश्वनाथ बजारे जाए बुर्खाता मैं लोक आसते থেকে বাম সাইড এ যায় কোন রকম বসা না লাগে কিনা ডাক্তারটাচ্ছেন নাকি সমান পর্দা শান্তি নাই ঠিক নিক আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের বাজারে বিশ্বনাথ বাজারে এখানে কলা বিক্রি হয়েছিল হয় শিল্লা মুসিম দিক থেকে গাড়ি থামাইলাম সেখানে কলা চলাই রাখছে তো কলা কিনতে গেলাম বলো বাবা তোমার ফোনাটা লো এক ফোনা কলা দৈরা দেখি উল্ডায় একটা কলা ফাটা বললাম বাবা একটা ফোনাটা বাদ দিয়ে দোক একটা কলা ফাটা আমার দিকে ফাঁটা গোনার থেকে বাদ দিমো ফাটা ভাই মুখ ফাটায় রাস্তা দিয়েছে দেখে না যখন কথা কই দিয়া কথা বলেন না কেন কথাটা আপনাদের দিয়ে জন্য যে মানার জন্যে না যারা কথা না কবি কইসি কথা কথা বুঝে আসছে এখন যদি কলা যদি আপনাদের এখান থেকে রোয়া বিশ্বনাথ খায় শালা বারো আসলে কিন্তু আমার উপর রাগ করবো বলে উঠলাম সামনে আমার সালা ফোন দিলাম ফোন দেওয়ার পরে যে কলা বোঝানো রোয়ানো হয়েছে বিশ্বনাথ বাজারে ব্যস্ত যাইব রাস্তার মধ্যে একবার গার ভেঙে যেতেছে কলা তো দুই তিন চলা মনে মনে ভাবতো সাইছে কলা তো সহ খায় না। বাঘলটা শুদ্ধ রাখি আমি পূজাটা বইয়া লাভে সাথে দেখবা যে কষ্টের ভিতরে তোমার কলা বিক্রি হয়ে আসে বাঘা বানাইবা করে বাস এখান থেকে কলা বইয়া রাস্তার কিনে ছিলা বাঘল গুলি সব ফালাই কলা লয়া বাজারে গেছে বাজারে যাইতে যাইতি মাসি যাইয়া বইছে রাস্তার পশ্চিমার যাইব দূরের কথা কোনাইড দিয়া সন্ধ্যা পর্যন্ত বৈশা রয়েছে কলা তো বিক্রি হয়েছে না আরো রঙে গেছে কি কালা আর এর ভিতরে কি আইছে। কাস্টমার গেছে না কিছু কারা আসে লম্পট চরিত্রহীন কথা কয় না রাগ কর্ত রাগ কর্ত সন্ধ্যা পর্যন্ত তলা বসা কোন জায়গা এক মাস পর্যন্ত দুর্গন্ধ থাকবে জল দিলে এবার এখন কোন ফালাইতেও পারে না লওয়া নয় বাড়ি দিকে। আইবার সমীদের সারাদিন দুই টাকা মোটর সাইকেল ফেরি জি সবাই করছেন টাকা সাইকেল ফিরি এখন যাই কলার উদ্দেশ্য না মোটর সাইকেল কথা কি বুঝে আসছে এখন অবস্থাটা তো এরকম ওই বাস্তব পেলাম না অবাস্তব লালন পালন করবে দুই নম্বর তোমার বাবা না থাকলে তোমার ভাই তোমাকে লালন পালন করবে তিন নম্বর তোমার স্বামী তোমাকে লালন পালন করবে চার নম্বর তোমার স্যার তোমাকে লালন পালন করবে মহিলাকে পালবে তার বাপ পালনের ব্যবস্থা ঠিক এইসব বুদ্ধিজীবী চিন্তা করে না যদি সারাদিন তেঁতুল হুজুর বার্তাৎসব হিসাবে তেঁতুল হুজুর কথা কথায় তেঁতুল হুজুর কয় কেন নারীর পর্দার কথা কইছে পর্দার ভিতরে থাকলে এইগুলি আমরা যেমন দেখতেছি তারা দেখে না তাদের শখে এইগুলি ধরা পড়ে না বিহা জন্তুর মতো চতুষক জন্তুর মত এই কথাটা বলার পরে বোধ হয় আল্লাহ একটু চিন্তা করছিল এর আলু কমে যে আপনার দেশ একটা কুত্তার একটা কুত্তি কোনদিন বিয়ে হইছে কোনদিন আপনারা বুঝছেন না বুঝলো সার আর দাম আচ্ছা কোনো দিন বিয়ে হয়েছে জি বিয়ে নাই আপনারা দেখেন ছেলেটা যখন প্রাইমারি স্কুলে পড়ে তখন মুতে হাই স্কুল ও গেলে বেশি ডাঙ্গাম কলেজও গেলে তো বইয়া মুখারি হয়েছে যদি আমার না ঢুকে তাইলে আমার স্বাস্থ্য খারাপ হইব আচ্ছা এই হুজুর যে জীবনই কোনোদিন খারাপ এর মতো না এই হুজুরের স্বাস্থ্যটা খারাপ আমারটা ধরে নিচ্ছে এই আমার এই হুজুরের স্বাস্থ্য খারাপ মানে উনার বডি ছিল খুব একদিন বাসে আইতেছে চট্টগ্রাম থেকে রাস্তার মধ্যে চার পাঁচটা ছেলেবেলা একত্রিত হয়ে বাসের ড্রাইভারে ডাক ডাক সাপ থামাও রাস্তার গাড়ি থামাইছে বাসের থেকে নেমে ওই তোমার নাম কি বলে আমার নাম তাজল ইসলাম আচ্ছা তোমার নামই দিকে মুসলমানের গো তুমি মুসলমান আচ্ছা মুসলমান যে তুমি বলে হুজুর আপনারা মলি সাহরা বুঝতেন না যখন এই কথা কইসেকার হয়েছে কার হয়ে তার মনীষা বুঝছি বুস্তাবিলি ফুলাভর হয়েছে আটটা পোলা ভাল হয়েছে আটটা এত রস করি পোলা ভাল হয়েছে আটটা আটটা ফুলা জন্ম দিছি এরপরে তুই বুস্তাবিলি কি করল এরকলে দিয়ে গ্যাস দুটকে স্বাস্থ্য খারাপ হয় যেই কথা কইসে উনি বা ড্রাইভার ডাক দেখ ড্রাইভার পাঁচটা এখন দেখেন কলেজ ইউনিভার্সিটি ফুড়ি রাখো যে নাকি দিয়ে গ্যাস ঢুকে স্বাস্থ্য খারাপ হবে আর ইয়ে স্ট্যান্ডিং এখন দেখেন কুত্তা যদি বালে ঘেন কোনো গাছ টাচকে মুতে। আড়াল করে প্রস্রাব করে আর তুমি বালে ঘর পরে প্রস্রাব করো আমার দল হুম আদল তুমি কুকুর শ্রীগাল থেকে তুমি আরো বেশি নিচ্ছিস তুমি গরু মহিষ থেকে বেশি নিকৃষ্ট ঠিক নার কুদ্রহিষ থেকে সার টানলো একই জায়গার রস টানলো তারপরে দেখবেন কমলা গাছ আর গাছ দেখতে তুমি একই রকম লিবুর রস কমলার রসা করলো আর করলো আল্লাহ রে মুসলমান করেছেন আল্লাহ পাক করেছেন কুদ্রতের সাক্ষী দিবে ঠিক কিনা মুসলমান যদি তাই ঠিক হয়ে থাকে তাহলে আবাদত করবেন কার এবারত কার প্রিন্সিপাল প্রতি সপ্তাহে আমার কাছে খাতা হাজিরা দেখানো হয় কোন ছাত্রটা কোন দিন কোন ক্লাসে এর এরপর আবার হাজিরা এই আসরের নামাজের সময় তো বিলাত আছে কিনা মাগ্রীবিনা বাইরে জেগে কিনা বেলা ঘুমাইবার সময় সব ছাত্র আছে কিনা হাজিরা হয় কি না জেলখানার ভিতরে জীবনে কেউ কোনোদিন গেছেন কিনা জানিনা জেলখানার ভিতরে কত্তন পরাজিরা গেটের মধ্যে তারা এত ফাইল ফাইল বাবা এখন কে ফাইল কলে গন্ত মাদ্রাসার ভিতরে কত হাজিরা দেয় আমার আল্লাহ তুমি যে জমিনের উপর বসবাস করা আমার দরবারে ফাঁসবার হাজিরা দিবা কয়বার কয়বার আর জোরে ফিজে যারা কয়বার। আল্লাহ দরবারে হাজিরা কার দরবারে কার দরবারে আল্লাহ দরবারে হাজিরা মসজিদ থেকে মোসেন ডাক দেয় না আল্লাহ ডাক দেয়লা তোমার কাছে আমি চাইলাম মাত্র বেশি বেশি সোয়া ঘন্টা এক অক্ট নামাজ করতে যদি পনেরো মিনিট লাগে তাহলে কত পাঁচপন্দর কয় ঘন্টা তোমার জন্যে কল্যাণ কল্যাণ কয় ঘন্টার বুঝছি মজা লাই কল্যাণ কয় ঘন্টার সময় দিবেন কয় ঘন্টা সোয়া ঘন্টা আল্লাহ রা বলেন দিমা দিলাম তোমারে চব্বিশ ঘন্টা এর থেকে মাত্র সোয়া ঘন্টা আল্লাহ বলেন দিছি একশো টাকা তার থেকে কম চব্বিশ ঘন্টা তোমারে দিছি যা বন্ধা তুমি খাও দাও তুমি জমিন শ্বাস চাষ করো জমিনের প্রতি কাজ করো দোকানদারি করো ব্যবসা করো সবকিছু করো কিন্তু সোয়া ঘন্টা আমার দরবারে হাজিরা দাও বলতেছি আপনাদের এখানকার মানুষগুলি যদি নামাজি হয় তাইলে ওনার বাবার নাজাত হবে ওনার মার নাজাত হবে উনার নাজাত হবে উনার বাড়িঘরের লোকজনের নাজাত হবে উনি এটা দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আনছেন কোনো কিছু পাবার জন্য আনেন নাই ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজ নামাজে ফাস সবগুলিতে ফাঁস নামাজে দরাই নামাজে দড়া দরা অতিরিক্ত কিছু না পেলে কথা বলতেছে অতিরিক্ত জাননা সবাই দেখি হাতের ওই রাস্তা যেখার গড়েছে কিনা একটু দেখি ও হেরা উড়াইছে আল্লাহ কোব করুক আমি এখন এমন কোনো মরণত সোজা না আমি মরতাম না আছে আল্লাহ ডাক ধীরে যেমন লাগব তো হ্যাঁ আল্লাহ অনেক কাজা করছি রাত্রের ভিতরে মত হয়ে যায় আল্লাহ এরো সিলাই জান দিয়ে দিবেন তো পারবেন তো কোন সময় থেকে কোন সময় আজকে ফজর থেকে এখন আবার ওই রাত্রে বারোটা একটার সময় দেড়টা দুই সময় যায় একবারে কমলি গাই দিয়ে যদি শুয়ে যান আর শুয়ার সময় নিয়োগ করে শুইবেন কেউ থাকলে বলবেন যে তোমরা তো আগে ঘুমাইছ আমার ডাক দিও হাত উঠে ও করেছি বছরে নামাজ পড়তাম মন থাকবো মন থাকবো মন থাকবো দুই নম্বর কর্মসূচি দুই নম্বর কর্মসূচি পত্রিকায় আসছে প্রতি ঘন্টায় দুইটা অপমৃত্যু বাংলাদেশে গড়ে নারী গঠিত কারণে দুইটা অপমৃত্যু বাংলাদেশে গটে কি কারণে কয় কি কারণে নারী গঠিত কারণে কি কারণে নারী গঠিত কারণে যারা ফরদার ভিতরে তাকে এরা লাগিয়া না বেফর্দার লাগিয়া কথা কয় না সমাজটা যদি ভালো করতে চান চরিত্র যদি ঠিক রাখতে চান যার বোন আছে যার স্ত্রী আছে তার পর্দা করবেন রাজি আছেন আল্লাহ কবল করব দুই নম্বর দুই নম্বর তিন নম্বরটা কইলে রাখ করবেন কইতামনি জি সমাজটা এখন কিন্তু খুব বালা শেষ কথাটা কইয়া যায় রাখ করলে করেন একসবার আমার আপত্তি নেই আপনাদের এই বিশ্বনাতে বিশ্বনাথ অঞ্চলে এই জায়গার মধ্যে এই যে কি কয় এই আজকে থেকে এক বছর আগে সাউলের দাম যা ছিল এখন তো কেজি প্রতি বিশ টাকা কমছে লবণের দাম কত প্যাকেট হিসাবে পাঁচ টাকা কমছে এটাও বাড়ছে ফ্রিজের দাম মরিচ কাঁচা মরিস টেবলেট এর দাম কারেন্টের বিল তো গত এক বছরে তিনবার কমছে টেম্পো ভাড়া বাসে ডাক্তারের ফিস এটাও বাড়ছে এবার একটা কথা যে গেস্টর জানা থাকলে ভালা করে বলবেন মোবাইলের দাম দৈনন্দিন মানুষের নিত্য প্রয়োজনীয় যত জিনিস সবগুলোর দাম বাড়ছে আর যেটা চরিত্র ধ্বংস করবে সেটার দাম কমছে জমান নামাজি এবং কি জানি হয়েছে লেখাপড়াও করে না ঠিক মতন খায়ও না ঠিক মতন ঘুমায়ও না ঠিক মতন গুসল করে না মাথাও ঠিক মতন আসলায় না তো কাছে আমি বললাম দেখেন দেশটা দেশটা কি ডিজিটাল আমরাও মূল যারা আছে আমরা আপনারা বুক করবেন তা আমরা কি এই দেশের ঘর জামা আমার মূলতা বেশ কম আছে এই যে দেখেন আমারটা জীবন তোমারটা তুই মনে এক গুলি খাইবা দুপুরে গুলি রাত্রে গুলি আর এখন গ্যালাস ফিটিং রুম এসি সিস্টেম বাবা তিন দিন আগে ফোন করিয়া সিরিয়াল নেন এরপরে যাই এক টাকা ফিজ জমা দিয়ে ভিতরে ডুবেন পেশারটা একদিক মাপ দিক দিয়ে কি হয়েছে আপনার কি হয়েছে কিনে শেয়ারে জানধান আমি বললাম যে দেখেন আমরাও এখন আমরাও ডিজিটাল আমি বললাম ঠিক আছে ভিতরে ডুবেন কম্পিউটার ভিতরে ডুবেন তারপরে বই পুস্তকের সিপাত দুসুকের নিচে বালিশের নিচে জাজিমের নিচে সব জায়গায় তালাস করে কি কি জিনিস পাইলেন ওই রিপোর্টটা আমার দিলে এরপরে মতো যা ডাক বললাম যে কি ব্যাপার আর কিছু জানাইলেন না হুজুরের রূপ ডান্যকাণ্ড রিপোর্ট পাইলাম না লোক নাই। আমার শোখের দিকে সব জায়গা কোথায় চরিত্র গেছে কোথায় ডিজিটাল যুগ মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপ যদি চরিত্র ঠিক রাখতে চান একটাই রাস্তা আছে ধর্মীয় শিক্ষা দিয়া নামাজি বানান ধর্মীয় শিক্ষা দিয়া নামাজি বানান কোন রাস্তা কোন রাস্তা পত্রিকায় আছে ঐশী নাম শুনছেন নেই যে কাশিমপুর কারাগারে তার রুমের ভিতরে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে পরের দিন আমি কইলাম অর্দিন আসলাক ওর দিন কই আসলা। মা বাপ দুজনকে বেডরুমের ভিতরে ফেলাই হত্যা করার পরে এখন ধর্মীয় শিক্ষক জেলখানার দুকায় অর্দিন আসলাকো ক্লাস ওয়ান থেকে যদি তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো তার দ্বারা মা বাপ হত্যা হইত না ঠিক না ঠিক এই জন্যে আমার বাড়ির তিনটা কথা বইয়া গেলাম একটা হলো নমাস ইন্ন আল ফা সাইগল বুংকার নামাজ খারাপ কাজ থেকে আপনাকে ব্যারেস্টার বানান দেওয়ার পরে আপনি ইঞ্জিনিয়ার বানান ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে আপনি তাকে প্রফেসর বানান ধর্মীয় শিক্ষা দেওয়ার পরে আপনি তাকে ডাক্তার বানান উচ্ছেদ হবে না ধর্ম ভিতরে থাকলে ফেসবুক ইন্টারনেট আর মোবাইলে তার চরিত্রকে খারাপ করতে পারবে না মনে থাকবে মনে থাকবে হযরত মাওলানা খালেদ সাইফলাই বিষয়ে বর্ষছে খুশি না বেজা জি খুশি কি উদ্বিগ্ন না তো না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين রব্বানা করে মাহফিলটাকে কবুল করো আল্লাহ মাহফিলটাকে কবুল করো আল্লাহ মাহফিল টাকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের সকলের নাজাতের জড়িয়া বানাও ইয়াল্লা মাহফিল এ যারা বসে কিনি কেন শীতের মধ্যে রাস্তার মধ্যে অনেক লোকজন দাঁড়ায় আসে মা বোনের আছে আল্লাহ প্রত্যেকের জন্য বিশেষ করে মিসবা বাই পরিবার আল্লাহ তাদেরকে তুমি তাদের লক্ষ্য উদ্দেশ্য তুমি পুরা করে দাও দিলের মাকাশে পুরা করে দাও ইয়া আল্লাহ ইয়াল্লাহ ইয়াব প্রবাস জীবনে তাদেরকে শান্তি শৃঙ্খলার সাথে থাকার তৌফিক দান করো আল্লাহ বাই বাইয়ের মধ্যে মিল মহব্বত দান করো আল্লাহ আত্মীয় স্বজনের মধ্যে মিল মহব্বত দান করো ইয়াল্লা তার বাবা আল্লাহ আল্লাহ মেহরবানি করে কবরটাকে জামনাথের বাগান বানিয়ে দাও আল্লাহ তার মাকে সুস্থতার সাথে নেক হায়াত বলেছেন মায়ের চেহারা দেখলে কুবুল হজের চোপ পাওয়া যায় আল্লাহ যদিন মা জীবিত থাকবে চেহারা দেখলেই চোয়া পাওয়া যাবে আল্লাহ মেহরবানি করে তার মাকে সুস্থতার সাথে নেক হায়াত দাও ইয় আল্লাহ মিস বাবা এর বাবীও দীর্ঘ দিন যাবত। আল্লাহ তাকে সুস্থতা দান করো আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ তার ছেলেমেয়েরা হাসে আল্লাহ তার ছেলে মেয়েদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ তাদের মাকে সুস্থ করে ছেলে মেয়েদের কলিজা ঠান্ডা করে দাও হয়ে যায় আল্লাহ সারা পৃথিবীর ডাক্তার চিকিৎসা করলে কোন লাভ হবে না তুমি যদি ভালো না করো আল তুমি যদি ভালো করে দাও কোন চিকিৎসার দরকার হবে না ই আল্লাহ মেহরবানি কর আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি সুস্থ করে দাও ইয়াল্লাহ এই পরিবারের ছোট বড় যারা আস আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ যে যে নিয়তে হাত উঠাইছে আল্লাহ সকলের নিয়ম তুমি করে দাও আল্লাহ রুগীদেরকে সিফায় কামিল নসিব করে দাও ইয় আল্লাহ সমস্ত রুগীদেরকে সিফায় কামিল নসিব করো ইয় আল্লাহ ইয়ারাহমিন আত্মীয় সদম যারা বিদেশে বাড়িতে বসবাস করে ইয়াল্লাহ করে তাদের আসমানি জমিন থেকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের দোয়া আমাদের মনাজাতাম পৌঁছে দাও রব্বানা সামুল আলীন ও তোবা আলীন কিন্তু তো রহীন বৃহস্পতি